জবানের অনিষ্ঠতার ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে মিথ্যা নিয়ে কিছু আলোচনা করতে চাই ইনশা আল্লাহ মিথ্যা এটি ইসলামী শরিয়াতে সদসিদ্ধ একটি হারাম বিষয় এই মিথ্যা মানুষের হৃদয়কে কঠিন ও শক্ত করে ফেলে ফলে সে বাস্তবকে সত্যকে মিথ্যা মিথ্যা সত্য হককে কে বাতিল আর বাতিলকে হক মনে করে মিথ্যা মানুষকে অবাচারের দিকে নিয়ে যায় কারণ মিথ্যা হলো অবাচারের মূল ভিত্তি আর পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায় মানুষ যখন মিথ্যা বলতে থাকে তখন তার হৃদয়ে আর কল্যাণের কোন জায়গা থাকে না ফলে সে আল্লাহর নিকট মিথ্যাবাদী হিসাবেই গণ্য হয় রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ইয়া কুমাল যে মিথ্যা বলতে থাকে আল্লাহ নিকট মিথ্য তার নাম লিপিবদ্ধ করা হয় আব্দুল্লাহ বলতেন নিয়ে যায় আর বান্দা যখন সবসময় মিথ্যা বলতে থাকে তখন আল্লাহ নিকট তার নাম মিথ্যা লিপিবদ্ধ হয়ে যায় এবং তার অন্তরে পাপাচার বাসা বেদে বসে তখন তাতে আর কল্যাণের কোন জায়গা থাকে না মিথ্যা বলা অন্যতম একটি বৈশিষ্ট্য আলামত তিনটি এক যখন কথা বলে তখন মিথ্যা বলে দুই ওয়াদা করলে তা ভঙ্গ করে তিন আমারও তার করে আর যে মিথ্যা কথা বলে বস্তু তো নিজেকে ধ্বংসের সম্মুখীন করে অন্য কিছুতে করলেন নেই আর যে মিথ্যা বলে সে পাপাচারে লিপ্ত হয় আর যে পাপাচারে লিপ্ত হয় সে ধ্বংস পেয়ে যায় আমাদের ধারণা অনেক মিথ্যা রয়েছে যেগুলোকে আমরা মিথ্যাই মনে করি না যেমন আমরা আমাদের কিছু দেওয়ার জন্য বলিনা এটিও মিথ্যার অন্তর্ভুক্ত আবদুল্লাবেন আমের থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমার মা আমাকে ডাকলেন তখন আল্লাহ রসুল আমাদের ঘরে বসা ছিলেন তিনি আমাকে ডেকে বললেন এই দিকে এসো তোমাকে একটা জিনিস দেবো যখন ডাসুর সালাই বললেন তাকে সমাজের মা বাবারা এইসব বিষয়গুলোকে খুবই হালকা ও সহজ ভাবেই নিয়ে থাকে অথচ ছোটবেলার এই আচরণগুলোই আমাদের থেকে তারা গ্রহণ করে যা তাদের পরবর্তী জীবনই ফুটে ওঠে মিথ্যার আরেকটি ভয়াবহ রূপ হলো শুনি তাই বলে এটা আমাদের এই ব্যাপারে সতর্ক করে আল্লাহ রসুল্লাহ বলেন মিথ্যা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ভাই ও বোন আমরা আমাদের জবানকে সব ধরনের মিথ্যা থেকে সংযত রাখবো এবং তাকে সর্বদা সরিয়াতের বেরিয়ে পড়িয়ে রাখব আল্লাহ আমাদেরকে সকল মিথ্যা থেকে বেঁচে থাকার তাও দান করুন আমিন